السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبي والمرسلين نبينا محمد وعلى آله وصحابي أجمعين وعلى شماني داشترق بندو دوره وكاته جي جي جهاني بوشه أمدو نوشتن دكتن تعدر شبائي كيشو در شعبت شداناتي داشترق بندو عمره علسانك ورسلام امام عبو جعفر طحب رحمت الله ورشيته بایان اعتقاد اهل السنة والجماع আহ্লস জমাতের আকিদার বর্ণনা যা বাংলা ভাষায় ইমাম তহবের আকিদা নামে গ্রন্থটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম আবু জাফর তহবের রহমাহ রসুল ইসলামের নব বৈশিষ্ট্য বর্ণনা করছিলেন সেখানে তিনি বলেছেন যে আমাদের নবীকে আল্লাহ তাল পছন্দ করে নিয়েছেন এবং আল্লাহ তালা তাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন নবী হিসাবে তাকে আল্লাহ তালন মনোনয়ন দিয়েছেন এর ধারাবাহিকতা আমরা আলোচনা করছিলাম যে কিভাবে মোহাম্মদ সাল্লা নবুয়তের প্রমাণ আমরা পেশ করব যে মানুষের কাছে যে আল্লাহ তারা তাকে নবী এবং রাসুল সাহেব পাঠিয়েছেন তার প্রমাণ কি এর কিছু ধারাবাহিক আলোচনা আমরা পূর্বে করেছি আজকে পর আমরা তারই এই ধারাবাহিকতায় কিছু জিনিস আলোচনা করব দর্শক বিন্দু আমরা আলোচনা করেছিলাম যে নবুয়তের মৌলিক যে আলামত বা মৌলিক যে মৌলিক যে চিহ্ন মৌলিক যে নিদর্শন তা অনেক তার মধ্যে কিছু বলেছিলাম যে পূর্ববর্তী কিতাব সমূহে থাকা রসুল্লাহাম বর্ণনা থাকা সেগুলি আমরা আলোচনা করেছি দ্বিতীয় আলোচনা আমরা যে রসুল্লাহ আসলাম দুনিয়াতে আসার আগে তা তাকে নভিষে পাঠানোর আগে তিনি দুনিয়াতে যখন ছিলেন घटना घटे घटनागली प्रमाण करबी आसान और तीन कहते जा मेरे कैकटी उदाहरण दिए हम हादसातुलटना हस्ती बाहर घटना तीन आलोचना कर छे। जे एक जुन দ্বিতীয় হচ্ছে যে রসল্লা আসলাম মা স্বপ্নে দেখেছেন যে তার থেকে একটি আলো বের হয়েছে যা তা যা সিরিয়ার বিভিন্ন প্রাসাদকে পর্যন্ত আলোকিত করে দিয়েছে তিনি সেটা দেখেছেন স্বপ্নে দেখেছেন এবং বাস্তব তিনি সে আলো যখন রসল আসলাম দুনিয়াতে আসলেন তিনি দেখতে পেলেন যে সেই আলো বের হয়েছে এবং বসরা যারা সওয়ারি ছিল তাদের সেই সওয়ারির তিনি দেখতে পেয়েছেন এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি তারপর আমরা বলেছি আরেকটি ঘটনা হচ্ছে তার শখকে সদার এবং তিনি যখন তা তিনি যখন বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন হালিমা সাদিয়ার এলাকায় সেখানে তিনি বনু সাহাদ গুত্রে সেখানে তিনি সেখানে আল্লাহ সাল ইসলাম ंड आलोचना रसोल्लामें पाथर पर्त তার আগে এবং রসুল্লাহাম বলেছেন যে নব্যতার আগে আমাকে সালাম দিত আমি তাকে এখনো চিনি এই সবই হচ্ছে প্রমাণ আল্লাহ এই নবীকে পাঠাতে যাচ্ছেন এবং আমরা আরো বলেছি যে আরেকটি প্রমাণ হচ্ছে যে রসুল্লাহ সাল্লামাম নব্যতার আগে স্বপ্নে দেখেছেন ছয় মাস পর্যন্ত তাকে তৈরী করা হচ্ছিল স্বপ্নের মাধ্যমে যে একটি ভালো স্বপ্ন যাদের আল্লাহ তালা অন্তর পরিষ্কার থাকে তার এরকম ভালো স্বপ্ন দেখে দেখে থাকেন সেরকম স্বপ্নে রসুল্লাম দেখতেন যে দিনের বেলা যা ঘটবে আগের দিন রাতেই তা যেন তিনি দেখতে পাচ্ছেন সেরকম স্বপ্ন রসুল্লাহাম দেখেছেন যা প্রমাণ করে যে রসুল্লাহসাল্লাম নবী হিসেবে আসতে যাচ্ছেন এগুলি এগুলিকে বলল হয় এরহাসাদ এর মধ্যে আরেকটি বড় এরহাসাত হচ্ছে আল্লাহ আল্লাতলা আকাশকে এই সময় সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আকাশকে হেফাজতের দায়িত্ব নিল কোরআন করিমা আল্লাহ তারা হচ্ছে সাধারণত জিনরা আকাশে উঠত একজন পর একজন উঠতে উঠতে আকাশ পর্যন্ত উঠত উঠার পর তারা যে সেখানে কি সেখানে কি আলোচনা হচ্ছে সেই সোনা জিনিসগুলো তারা দুনিয়াতে এসে বিভিন্ন গণকের কাছে বা যারা ভবিষ্যৎ বক্তা আছে ওদের কাছে তাদের কানের কানে নামিয়ে দিত এবং তারা মানুষের কাছে একটির সাথে দশটি মিথ্যা কথা বলে দিত যে এই ঘটনা করতে যাবে এই ঘটনা করতে গেছে এই ঘটনা করতে যাচ্ছে এই ঘটনাগুলো এই জিনিসগুলো এই মানুষের কাছে প্রচার করে বেড়াত সোল্লা সাল্লাহামের আবির্ভাবের সময় দেখা গেল জিনরা যখনই উপরে উঠছে তখনই তাদেরকে নিষেধ করা হচ্ছে এবং বড় উল্কা উল্কাপিণ্ড দিয়ে বিভিন্ন সেখান থেকে আলো ফেলে তাদেরকে পুড়িয়ে দেয়া হচ্ছে তারা সারা দুনিয়া খুঁজে বেড়ালো যে কেন এই ঘটনা ঘটছে কেন এই ঘটনা ঘটছে কেন আমাদেরকে উপর দিকে দেওয়া হচ্ছে না তখন তারা খুঁজতে ছিল খুঁজতে খুঁজতে তারা দেখতে পেল যে রসুল্লাহ পরবর্তী তারা বুঝতে পারল যখন আসলো রসুল নবুত আস রা হলুতভূষিত হয়ে যখন দাওয়া দিতে লাগলেন এবং তিনি দাওয়াত দিলেন তয়েববাসীকে সেখান থেকে আসার পথে তিনি কোরআনতেরওয়াত করছিলেন নাখলা নামক জায়গাতে একটি বাগানে সেখানে জিনরা বুঝতে পারলো যে এই এর কারণে সম্ভবত আমাদেরকে উপরে উঠতে দেয়া হচ্ছে না কোরআনে করিমা আল্লাহাল এই জিন্দের এই কথাটি সুন্দরভাবে তুলে ধরেছেন তারা বলছিল যে আমরা कान लागिए आकाशे कान पातीदर शहुबाशलार बसाना सब पहाड़ादार क्या बसाना सब पहाड़ा बसाना मुहम्मद रसलम्बर अनुभव दे जाते प्रवेश करते सम्पूर्ण रूप से बाधा दिया तरह जिन देखा गया गणक छो तुझे तरफ से गायबी को संबद आसना तक तेख और सतीीफ दू जन विख्यात गणक छो तलोले गणकरा কারণ সম্ভবত এমন কোন লোক আসছে যে লোকের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে আবার তারত্ব প্রতিষ্ঠা করবেন এবং তার দিনকে ঘটাবেন। জন্য তারা নিজেরা কোন কিছু পাচ্ছিল না তারা ভবিষ্যৎবাণী করছিল সবাই যে কোনো না কোন ঘটনা করতে যাচ্ছে কোনো না কোনো কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যার কারণে আল্লাহ তালা আমাদেরকে গাইবি সংবাদ যা তারা শৈতানের পক্ষ শয়তান তাদেরকে দিত সেগুলো তাদেরকে দেওয়া বন্ধ হয়ে গেছে এই শেখ এবং সতিহ দুইজন বিখ্যাত গান গণক ছিল তারা পর্যন্ত কোনো কিছু দিতে পারতো না মানুষকে তারা শুধু এটাই একটা বিরাট ঘটনা ঘটে যাচ্ছে ঘটতে যাচ্ছে সেই ঘটনাটি কি সেই সে পাঠাবেন তাহলে আমরা দেখতে পূর্ববর্তী কিতাবদের পূর্ববর্তী কিতাবধারীদের কিতাবের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আসালামের বিভিন্ন বর্ণনা এসেছে এটা সত্য তেমনি ভাবে রসুল্লা সাল্লাহামকে নবী এবং রসুল সাহেব আগে বিভিন্ন ঘটনা ঘটেছে যা প্রমাণ করে একটি বিরাট ঘটনা ঘটতে যাচ্ছে পৃথিবীর বুকে যে ঘটনা সারা দুনিয়াতে প্রসার লাভ করবে এবং কে আমত পর্যন্ত অবশিষ্ট থাকবে সেই ঘটনা তারা ঘটনার কিছু বর্ণনা আমরা উল্লেখ করলাম রসাল্লা ইসলামের নবোতম গ্রিসালতের তৃতীয় যে প্রমাণটি তা আরও বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ এবং যেটা একেবারে মানুষের নাগালের ভিতরে মানুষ স্পষ্ট বুঝতে পারে এখনো সেটার প্রমাণ আমরা চোখে স্পষ্ট দেখতে পারি আগেরগুলো পরিবর্তন করে দিয়েছে বা অনেকেই বলেনি কিন্তু যেগুলো আমাদের চোখের সামনে আছে আসে সেগুলি খাবার আল্লাহতলা যে সমস্ত যে সমস্ত নিদর্শনের কথা তিনি ঘোষণা করেছেন নবীকে জানিয়েছেন সেই নিদর্শনগুলো যেগুলি আল্লাহ আল্লাহ তালা তার নবীর মাধ্যমে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন খবর দিয়েছেন অর্থাৎ যেগুলো কোন কর্মকথনা বরং সেগুলো শ্রুতিগত অর্থাৎ আল্লাহ তালা জানাচ্ছেন তার নবীকে এই ঘটনা ঘটছে এই ঘটনা ঘটছে বা এই ঘটনা ঘটবে এই ঘটনা ঘট এখন ঘটতেছে এই ঘটনা পূর্বে ঘটেছিল এই সবই প্রমাণ করে যে এগুলি মোহাম্মদ সোল্ল আল্লাহ ইসলামের পক্ষ থেকে নয় বরং এগুলি আল্লাহর পক্ষ থেকে এবং যিনি যার কাছে এই কথাগুলি এসেছে তিনি একজন নবী এবং তিনি রাসুল এবং তার কাছে এই নবীত এবং রিসালতের প্রমাণ হিসেবে এই ঘটনাগুলি দেওয়া হচ্ছে এই জন্য এটাকে বল আয়াত খাবারিয়া বা সংবাদগত আল্লাহ আল্লা কে আল্লা রসুলের নবুত রিসালতের নিদর্শন সংবাদগত নিদর্শন সেই নিদর্শনগুলিকে আমরা দেখতে পাই সেগুলি কি সেগুলি হচ্ছে যেন এটা আমরা চাক্ষুর দেখতে পাচ্ছি এরকম কোন ঘটনা রসুল্লাহামের মুখ থেকে বের হওয়া এবং যা আমাদের জন্য রসল্লাহামের নবতে প্রমাণ হিসাবে আসবে আল্লাহতালা এটা কোন নবিচার অন্য কাউকে এভাবে দিতে পারেনা সাধারণত দুই একটা জিনিস যারা গণক এবং যারা ভবিষ্যৎ বক্তা হয় সাধারণত বা যারা জ্যোতিষ হয় তারা দু একটা জিনিস বলতে পারে কিন্তু এরকম শত শত ঘটনা এবং এরকম শত শত আগের ঘটনা গায়েবী ঘটনা আগে যা ঘটেছে এগুলি বলা নবী ছাড়া পক্ষে কখনো সম্ভব নয় এই জন্য সেগুলি অবশ্যই বিবেচিত হবে এই নবের এই যে প্রমাণ আয়াত খাবারী বা সংবাদগত নিদর্শন আল্লাহ তার আল্লাহ তার নবীর মাধ্যমে যে গায়বি সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি প্রথমত ওই সমস্ত সংবাদ যেগুলো পূর্বতীকালে ঘটে গেছে जहाँ कारो जान कथा नसलम सेगुल अस्वीकार करा जिथ्यार मध्य डुक कुरान से मिथ्यार सत्य घटना और तरफ मुख के बंद कर दिए मिथ्याल पायी ए प्रमाण करम आल्ला पक्ष्मद रसोलाम आल्ला प्रेरित नबी जमन अल्लाह तला आदम आलामर किस्सा वर्णना कर তার কোরআনে এবং সুল্লাহাম নিজেও বর্ণনা করেছেন বিভিন্ন ঘটনা তার হাদিসে বর্ণনা করেছেন এই যে ঘটনা এই ঘটনা আরো সোল্লা কখনও বর্ণাকারী ছিলেনা কারণ তিনি এগুলি এই অবস্থায় ছিলেন না পূর্বতী ঘটনা এই ঘটনা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তার কাছে তার কাছে আসছে এবং সেটা ছিল এমন ঘটনা যেগুলি কেউ কোনোদিন বলে নাই যে ঘটনা ঘটেনি বা এই ঘটনা অস্বীকার করেছে এমন প্রমাণ দেখা যায়নি এর অর্থ হচ্ছে যে এটা আল্লাহর পক্ষ থেকে এই আদম আলাহ ইসলামের ঘটনা আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে পূর্বতী ঘটনা যা নবীকে জানিয়ে দেওয়া হয়েছে এবং জন্য আমাদের নবী হচ্ছেন একজন সত্য নবী এবং সত্য রসুলের ঘটনা নুআ আলাহ সাল্লামকে আল্লাহ তালা কখন পাঠিয়েছেন তার কম কি বলেছে তারা কি কি ষড়যন্ত্র করেছে এবং নু আলাহ কিভাবে নৌকা বানালেন সে নৌকাতে কারা উঠতে পারলো এবং কে উঠলো না তার সন্তানদের মাঝে এই যে বিরাট ঘটনা এই ঘটনা কিন্তু কেউ কোনোদিন এত সুন্দরভাবে বর্ণনা করতে পারেনি বিশুদ্ধভাবে আমাদের নবী মহাম্মনা করেছেন পরবর্তীতে সবাই সেটাকে একমাত্র ইতিহাস হিসেবে গ্রহণ করেছে এর চেয়ে সুন্দর ইতিহাস কেউ বর্ণনা করতে পারেন এটা প্রমাণ করে যে নবী মহামার সত্য নবী এবং ছিলেন ইব্রাহিম ঘটনা আল্লাহ তাকে ছোটকাল থেকে বড় করে তুললেন ছোটকাল থেকে তিনি অলাকাত আতেনে ছোটকাল থেকে তাকে সঠিক পথে পরিচালিত করে এনেছেন এবং তাকে तर कवमे मूर्ति पूजार बिुदे दाड़ करम आकाश तार करमे शिविर शुरू तक सम्पूर्ण मुक्त करीस हिजरत करारे घटना घटे चाचा तो भाई लुट के लिए घटना घटे इस घटना बर्णना कुरान करीम को दिए रसुल्लाम तरह से आलोचना करें ये सब घटना যে ঘটনা কখনো রসুল্লাহলাম সেখানে উপস্থিত ছিলেন না এই এই ঘটনাগুলি প্রমাণ করে যে আমাদের নবী মাহুর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন অনুরূপ ভাবে ইয়াকুব আলাহ যে ঘটনা কোরআনে করিম উল্লেখ করা হয়েছে ইয়াকুস ইউসু আলাহামের সাথে যে ঘটনা ঘটেছে অর্থাৎ ইসরায়েল যাকে বলা হয়েছে ইয়াকুব আলাহ সাল্লাসলাম তার সন্তানদের মাঝে যে ঘটনা এবং ইউসুফ আলাহিসামের সাথে যে ঘটনা এই ঘটনা এত সুন্দর বর্ণনা আর কেউ কোনদিন দিতে পারেনি আল্লাহ তালা এই জন্য কোরআনে কারিমে এই ঘটনার নাম দিয়েছেন আহসান কাসাস। আল্লা তাল বলছেন যে এই যে ঘটনা এটা সবচেয়ে সুন্দর ঘটনা আল্লাহ কোরআন বর্ণনা করে দিয়েছেন এর চেয়ে বাইরে যারা বাড়তি বর্ণনা করবে অন্যান্য বাইরে যারা বর্ণনা করতে চাইবে তারা মিথ্যাচার করবে কোন না কোনো অতিরঞ্জন করবে অথবা সেখানে কোনো কিছু বাদ দিয়ে দিবে কিন্তু কোরআন সেখানে ঘটনা বর্ণনা যে এগুলো আপনি জানতেন না আমি শুধু আপনি কখনো জানতেন না আপনার কাউ সেগুলো জানত না না জানার কারণে যেহেতু তারা জানতো না সেহেতু বলার কোনো সুযোগ নেই যে এগুলি কেউ কাউকে শিখিয়ে দিয়েছে বা সেখানে গল্প করছে এরকম বলার কোনো সুযোগ নেই হ্যাঁ তারা বলেনি এমন না তারা অনেক সময় বলতো কিন্তু সে সময় তার কোনো অস্তিত্ব পেত না তারা অনেক সময় বলতো আসাদুল ইকাতা বা নিয়েছে না যে এটা নাজিল করেছেন আল্লাহর পক্ষ থেকে রহুল কুদুস তাদের আসাতি পূর্ববর্তী ঘটনা সেগুলি এরকম সত্য সম্পূর্ণরূপে সত্যায়ন করে সত্য ঘটনা বর্ণনা করার যোগ্যতা তাদের ছিল না তাদের কাছে জ্ঞানও ছিল না কারণ আরবরা ছিল তখন নিরক্ষর আরো নিরক্ষর ছিল এবং তাদের কাছে পূর্ববর্তী কিতাবের কোন বর্ণনা ছিল না সেটা তা ছিল এবং মাঝে তারা ছিল মক্কাভূমি থেকে অনেক দূরে সুতরাং এই ঘটনা প্রমাণ করে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাম যাই বর্ণনা করেছেন কোরআন যায় আসছে আসছে ইসরায়েল অর্থাৎ ইয়াকুব আলাইসালাম তার ইউসুব আল্লাহ সম্পূর্ণ সত্য এবং আসছে আল্লাহ তালা তার নবীকে তার নবী নাহিমকে বলেছেন সন্তানকে সহ তার মাকে তুমি নির্বাসনে দিয়ে এ ফারান যেখানে কোনো কিছুই নেই মানুষ নেই যেখানে কোনো পানি নেই যেখানে কোনো খাবার নেই যেখানে কোন বাছার কোন অবলম্বন নেই সেখানে দেখে চলে আস সেখানে দেখে তিনি চলে আসেন এই ঘটনা কোরআনে কারিম বর্ণিত হয়েছে রসুলাম হাদিসে বর্ণিত হয়েছে এগুলি প্রমাণ করে যেহেতু কেউ জানতো না এগুলি প্রমাণ করে যে এই সম্পূর্ণ ঘটনা আল্লাহ তালার পক্ষ থেকে মহাম্মদ রসুল্লাহলামকে জানানো হয়েছে এবং তিনি সত্য নবী এবং রাসুল অনুরূপভাবে আল্লাহ তালা মুসা আল্লাহ আসলামের ঘটনা বিভিন্নভাবে বর্ণনা করেছেন মুসা আল্লাহিসাম এ ঘটনাগুলো ছিল অত্যন্ত বারবার আসার কারণে বিভিন্নভাবে আসার কারণে অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত এত ব্যাপক বিস্তৃত ঘটনা মুসা ইসলামের ঘটনা আর কোথাও কেউ সুন্দরভাবে বর্ণনা করতে পারেনি এবং কি কি তাওরাতের মধ্যে মুসাই আল্লাহ ঘটনা এত সুন্দরভাবে বর্ণিত হয়নি সুতরাং বোঝা যাচ্ছে যে এই সমস্ত ঘটনা যে নবী বর্ণনা করতে করেছেন তিনি নিজের পক্ষ থেকে কিছু বর্ণনা করেননি ইনহাইল্লা ওয়াহাই ওহা আল্লাহর পক্ষতে যে ওহাই আসছে তাই তিনি বর্ণনা করেছেন এটা প্রমাণ করে যে আমাদের নবী মহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহর পক্ষতে নবীমাসুল ছিলেন অনুরপাধ্য তিনি জুল ঘটনা বর্ণনা করেছেন এই জুল কারনাইনের ঘটনা বরং তারা জিজ্ঞাসা করেছিল আহলি কিতাবসুল্লাহমকে পরীক্ষা করার জন্য আপনি জানেন আল্লাহ তার পক্ষ থেকে বলতে পারেননি বিস্তারিত ঘটনা বর্ণনা আসছে এবং রসুল্লাহল হাদিসে তা বর্ণিত হয়েছে তা প্রমাণ করে যে আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও সুলছিলেন অনুরূপ বাবাফে কাহফের ঘটনা সুরা কাহের মধ্যে আল্লাহ তাল্লাহ সে তুলে ধরেছেন যে গর্তবাসীদের সেই ঘটনা তারা সুন্দরভাবে বর্ণনা করতে পারেনি কিন্তু সুন্দরভাবে বর্ণনা করেছেন আল্লাহ তালা বলেছেন আসাহাব আয়াতিন আজাবা যে আসহাবরকিম আসাহুল তারপর তিনি তাদের কি ঘটনা ঘটে বর্ণনা করেছেন এবং তাদের সময়কাল কে কি করেছে কি ঘটনা ঘটেছে বিস্তারিত এই ঘটনার সময় রসুল্লাহম উপস্থিত ছিলেন না তারপর আল্লাহ তালা তাকে জানিয়েছেন জানানোর কারণে সুন্দর সঠিক তথ্যটি তুলে ধরতে পেরেছেন এবং তখনকার সময় কোনো আহলিকিতাব বা কোনো লোক এটাকে কোন রকমের এর বিরুদ্ধে কোন রকমের কথা বলেনি তা প্রমাণ করে যে এই पक्ष पूर्वती घटनागुल्लू पक्ष्मद रसलह सल्लासलम केहम्मद रसुल्लासलम के घटनागुल्लू घटनागुल्छा तला नबीदी घटना वर्णना करुद কৌমেয়াদের কাছে হুদ আুদ আলাহিস্লামকে পাঠিয়েছিলেন সামুদের কাছে তার উষ্ঠির ঘটনা এবং তারা কি ষড়যন্ত্র করেছে সেগুলির ঘটনা উষ্ঠির কি অবস্থা আলোচনা আহলে মাদিয়ানের কাছে এবং কিভাবে বিভিন্ন অবস্থায় অবস্থান করেছিলেন সেগুলির ঘটনা ইসা আলাহিসামের বিভিন্ন ঘটনা এসব ঘটনা যে পূর্ববর্তী এই ঘটনাগুলো মোহাম্মদাহ বর্ণনা করেছেন কোরআন হাদিসিয়া যেগুলি আসছে সেগুলি তিনি কখনো সেই ঘটনা সমস্ত ছিলেন না সেই ঘটনা সুযোগ না থাকার পরেও বর্ণনা করতে পেরেছেন তাই প্রমাণ করে যে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের নবীন প্রেরিত এবং তিনি ছিলেন রাসুল তিনি ছিলেন নবী পূর্বর্তি এই ঘটনা বর্ণনা এত সুন্দরভাবে বর্ণনা আর কেউ দিতে পারেনি বিশুদ্ধভাবে বিশুদ্ধ বর্ণনাগুলো আল্লাহর পক্ষ থেকে আসা কারণ আল্লাহর পক্ষ থেকে হক এসেছে আর মানুষে অনেক কিছু সেখানে পরিবর্তন পরিবর্তন পরিবর্তন করে কিন্তু আল্লাহর পক্ষে যা আসছে সেটাই হক كل جاء الحق وزهاق الباطل إن الباطل كان زهوقا أمرا إنشاء الله بشيء عراء وبرورتي فربيع الله سنة كروه أتدكنا أفضل الله بحالة كون الله أفضل ديتو السلام عليكم ورحمة الله وبركاته